স্মিল্ল হি রহ মহি উল্ দি শিম লো হসে অনবমনি ও সুবহ وَمَا মন মিন মুশ্রিকে كتاب الله دستوري وخير القلق أسوتنا بسنتهم جما نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير القلق أسوتنا بسنتهم جما نوري لهدي الحق أرشدنا দু হালক শুভা শু الله জগানু নি হক ঔষধ না صحبتنا সহ بكل الفن وتجمعنا محبتنا وصدق القول নারী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 هل ينظرون إلا أن يأتيهم الله في ذلال من الغمام والملائكة وقضي الأمر وقوله هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك وقوله كلا إن إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا রুবিতে এবং তার ইবাদতবন্দ একক আল আহাদ আল ফারদুসামাদ যার কোন শরিক নেই জিয়্লা হব্বুল আলমিন তার সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য আর তাঁর সম্পর্কে তারপরে রসুর উল্লাহ সাল্লা সবচেয়ে বেশি জ্ঞানীতিসাল্লাম রসুল্লাহ সাল্লামের ওপর যিনি আল্লাহ রাবুল্লাম জাদ সম্পর্কে মমিল মুসলিমদেরকে তার উম্মতকে সঠিক ধারণা দিয়েছেন জ্ঞান দিয়েছেন مہان سوبان داسر বান্দাদের মাঝে درجے فیصلار উদ্দেশ্যে এবং এই আল্লাহর আগমন যেমন আল্লাহর জন্য সমীচীন যেমন উপযোগী তেমন এই আল্লাহ রাবুল আলমিনের বা আগমনে কোন সৃষ্টির সাথে কোন তুলনা নেই যে আমরা যেমন কোন জায়গায় আসি অথবা কোন জায়গায় যাই এই রকমের অবস্থার সাথে আল্লাহ রাবুল আলমিনের আগমনের কোন তুলনা নেই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 সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদেরকে ঘিরে আছে কোন কিছুর সাথে এক এখানে লেখক শেখুল ইসলাম বেশ কিছু আয়াত নিয়েছেন কোরআন কারিমের স্পষ্ট আয়াত আল্লাহর আগমন সম্পর্কে আল্লাহ আসবেন মহান আল্লাহ সাত করছেন তার একটি আয়াতে এ আজ শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে ইল্লাহ আল্লাহ সুবাহর আগমন লেফাসলীল কাজায়ে বিচার ফেসলার উদ্দেশ্যে বাইনা এ বাদহি তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসরের মাঠে আল্লা মাই আলিহ জালা আলহি যেমন আল্লাহ রাবুল আলমিনের মহত্ব বড়ত্বের উপযোগী হইতে পারে প্রথম আয়াত আয়াত্রায় দেখাও হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারায় অপেক্ষা ইন্তর হয় এখানে ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষাই রয়েছে প্রতীক্ষাই রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা ইয়াতে আহমিজ মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়াতলে মেঘমালার ছায়াতলে আমা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন মেঘমালা জোলাল জোল্লা তুনের বহু বছর মানে ছায়া হয়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 पाए पाट पाए ना, ना। क्यों से फैसला जहान ना तर चिन्हित जहान नामा जहान नमी चले जाह्न जान्नि चले जाए लोक चिन्हित हो असत् चिन्हित मुनाफे काफे क्या कैमन छुदी उन्मोचित সব স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু পরিণাম আল্লাহর সমস্ত কিছু আল্লাহর কাছে আল্লাহ রব আলমিন সমস্ত পরিণামের মালিক যেটা দেখানো সেটা হচ্ছে আল্লাহ তাদের কাছে আগমন করবেন কোন দিনে সেটা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 পরে ওই বাক্যে ইল্লা আসছে ব্যতিক্রম এক্সেপশন করা হচ্ছে তখন হালমানের না হয়ে যাবে মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে তাহলে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবে না আমি ওই রকম এজন্য হালিয়ান ইল্লা ইতিহম মুলমাল তারা একমাত্র ফেরাস্তারি আসার অপেক্ষা করে এটা আমি কি করছি টানা অর্থ করছি शब्दी आगमन हालियान जरुना तेरिस्तार आगमन आती रब्य तुम रबे आगमन অপেক্ষা করে না একমাত্র কিসের অপেক্ষা ছাড়া রবের বা ফেরিস আগমন ছাড়া তো যখন যখন এরকম করে বলা হয় যে এ কিছু না এ কিছুতে সোজা হবে না একমাত্র লাঠিতে সোজা হবে যারা দুষ্ট তাদেরকে দুষ্ট বাচ্চাদের ক্ষেত্রে না বলি না এ কিছুতে সোজা হবে না লাঠি ছাড়া এই যে ইল্লা ইল্লা আসা বোঝা গেছে इल्लार प्रयोग जो कर लगता नायर पर हाँ उद्देश्य हम मान एक संशोधन एक तो हानी नानी आसार कारो बाड़ी जाम्रार नायर पर मान जाए सीमित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 तुमारदी तुम्हारे इदत करी और एक मत तुमारे मदद करी कत पार्थक्य যে তোমার কথা মানে মানে কারো কথা মানি না আশা করি বুঝতে পারছেন এটাকে আরবিতে হাস অর্থকে সীমিত করে দেওয়া এই উদ্দেশ্যে আবদা ইয়াকা না স্থায়ী সাহায্য হ্যাঁ একমাত্র তোমার কাছে যেমন কোনোতে কোনটো দূরে আর একটাতে আছে তার মানে কি হাল্লা তোমার কাছে তোমার কাছে সাহায্য চাই প্রতি আরো কারো কাছে চাই তোমার কাছে একই রকম বাক্য এসছে জন্য অর্থটা করে দিলাম শাব্দিক অর্থ করলাম টানা অর্থ করলাম যাতে সব রকম করে বুঝতে পারেন হ্যালিয়ানো রুণ না শাব্দিক অর্থ করলে শুনতে ভালো লাগে না কিন্তু আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন হ্যাঁ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 আসল না নাও আসল না আর ইল্লা মানে বা ইতীত না টানা অর্থে তাহলে টানা অর্থ প্রাথমিক পর্যায়ে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে পারে না আমরা ক্লাস যখন ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দ অর্থ দিস ইজ এ পেন দিস মানে এ হয় ইজ মানে এ হয় এ মানে এ হয় পেন মানে এ মানে একটি এ পেন কিন্তু যখন ওপরে চলে যাবেন তখন আর ওইভাবে অর্থ করে কাজ হবে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 অথবা জাতিতে মুসলিম হইলে দেখেন বেজকাল যতই বলেন নামাজ ধরছে না চলে আসবে আল্লাহ রে ফেলে ক্যামতের দিন বা তার পূর্ব কিছু বড় নিদর্শন চলে আসবে পশ্চিম দিকে সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে ইমনি তু তুলান এখন তবা করছি আল্লাহ বলে তুই তো ফেরাও ফেরাও ডুব ছিল তখন তবা করেছিল তুই এখন পশ্চিম দিকে সূর্য দিকে তবা করছিস এখন আর চলবে না হয়ে গেছে এই বিষয়গুলি আল্লাহ বলতে চাইগুলিতে আমাদের আখিদের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ আরবুল আগমন আগে তাতে ইয়াতিয়াহমুল্লা এটা তাতিয়াম এগে তারপর ইয়াতিয়র্বা রবের আগমন ঘটবে সুরে আয়াত নম্বর একশো আটান্ন তৃতীয় আয়াতাল্লাহ আগে যে বিষয়টি যে ধারণা রাখছ অথবা যে কাজ করছো কশ্চিন ও সেটা নয় এদা দু আর দো দাক্কন ধাক্কা করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে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 ওখানে ছিল আতা ইয়াতি আতাও আশা হয় আর যা আশা হয় কোনদিন আসবেন সব কেমত কথা বলা হয় যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া তারপরে আয় সুরেপুর খানা এক নম্বর পঁচিশ ওয় মাতা কুসামা বেল যেই দিন আকাশ মেঘমালাসহ ফেটে যাবে বিদীর্ণ হবে আকাশ মেঘ মালা সকি হয়ে যাবে আকাশ ফেটে গিয়ে আবু বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আর আকাশের অসংখ্য ফেরিস্তা নেমে আসবেন আসল অনুজেলাল মালা এখাতা এবং ফেরেস্তাগণকে ধীরে ধীরে ধীরে পালাক্রমে নামানো হবে তাদের অবতরণ ঘটবে এখানে কি রয়েছে আসবেন এবং তারা আগের আয়ত রয়েছে আল্লাহ রবীন্দ্র আসবেন কোথায় মাঠে আয়াতগুলিতে স্থির হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় যদি আমি স্পষ্ট করে দিয়েছি তারপর আর তারপর এটা তো রয়েছে ওয়াজাওয়াল মালাকো আর তারপরে রয়েছে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ তাই ফেরিস্তার নেমে আসবে ফেরিস্তারদের কেন দাঁড়াবেন কারণ আল্লাহ রব আলম বিচারের জন্য আসছেন ফেরিস্তার সারি হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকুম পালার জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকুম হয় আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় স্পষ্ট করে বা এ আয়াতগুলি জানাই ইতিয়ান ইসবাত আল্লাহ আগমন এবং আশা মজি মানেও আশা আগমন আর ইতিয়ান মানেও আগমন আতা থেকে ইতিয়ান মাসদাত আর যা ইয়াজিও মজিউন হচ্ছে মাসদার মিমি এটাও মাসদার যা ইয়াজিও যা মানে আশা যা থেকে আর আতায়াতি থেকে আল্লাহর আগমন কেআন কে আমাদের দিবসে বেদাতহি হ্যাঁ সত্যাগত দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে আল্লাহর হুকুম আসবে আমরোর আব্বিকা এগুলো হচ্ছে বেদাতিদের তাল আশা আলামী যেটা আল্লাহর বড় মহত্বর জন্য উপযুক্ত হয় লেফা কি জন্য আসবেন লেফা কাজায় বাইনা এবাদহি তার বান্দাদের মাঝে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 কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসে আসেন আশাটা আল্লাহর জাতের সাথে সম্পর্কিত না আল্লাহ কাজের সাথে সম্পর্কিত আল্লাহ আল্লাহর আশাটা আল্লাহর বিচার করা আল্লাহ কাজ আল্লাহর দেওয়া আল্লাহর সেফাত কিন্তু আল্লাহ কি সেফাতে ফেলিয়া কর্মগত গুণ জি সেফাতে জাতিয়ার সেফাতে ফেলিয়া এখানে কি বলছেন যে की की? ना जाती है। है। आशा हल्ला आशा हल्ला अल्लाह सुबहानल्लागमन आशा हार्थ मान कर्मगत गुड আল্লাহিক তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে আসা আগমন মানে অপব্যাখ্যা করা যায় তাও মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো যায় আমিহী আল্লাহর আশাকে আল্লাহ নির্দেশ আসবে কেমন আল্লাহ কি আসবে হুকুম আসবে এটা বেদাতিদের অপব্যাখ্যা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 তাই বলছেন যে এর অর্থের বিকৃতি ঘটানো যে আসবে মানে ইতিমহী আল্লাহর হুকুম আসবে যারা গণ অস্বীকার জামিয়ারা জাহামিয়ারা মোহাজেল অনেক গুণ অস্বীকার করেছে তারপরে আশাড়ি মাথুরি দি এরা সাতটি কে সাব্যস্ত রেখে বাকিগুলোকে তাওল করেছে অস্বীকার না করে করেছে অপব্যাখ্যা করেছে অর্থের বিকৃতি ঘটেছে আশারি মাথুরি খন্ডন যেখানে আছেন সেখানে আছেন রবের কি করবেন রবের হুকুম আসবে এগুলি আল্লাহর আয়াতের মানে বিকৃতি ঘটানো শব্দের করেছে আর অর্থেরও বিকৃতি ঘটি বিকৃতি হচ্ছে দুই রকম শব্দগত শব্দকে বদলে দিলেন যাতে অর্থ বদলে যায় ওখানে শব্দ পাল্টে গেছে আর শব্দ ঠিক আছে ওইটাই কিন্তু অর্থ পাল্টে দিলেন মুসলিম যারা বেদাতি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 शाहेद मान सी शाहेद मान प्रत्यक्ष दर्शी है दो शाहेदाय सी शाहेद मान प्रत्यक्ष दर्शन देखा মানে অবলোকন করা বা প্রত্যক্ষ করা হাজির নাজির করে পাঠিয়েছি দেখেন হাজির নাজির রাখি কোরআন থেকে ইনারসা শাহেদান মানে শাহেদ মানে সাক্ষী আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম হাজির উপস্থিত আর বড় শির করে এইভাবে কোরআন এরণের তাহার সালায় সালো একদিন আমি তফসিল করতে বলেছিলাম সালয় সালো মানে জিজ্ঞাসা করা হয় আর চাওয়া দোয়া করা জিজ্ঞাসা করা যদি জিজ্ঞাসা করে তো সালা মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছি আর সওয়াল মানে ভিক্ষা করা জন্য ভিক্ষুকে অম্মা সাইলা ফালা তানহার ভিক্ষুক যে চাই হাত পেতে ওকে ধমক টমক দিয়ে না তাই না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 तुमारूर्वे रसुलर का चाओ जाब्राहिम की जा দেখুন নবী কান্লাহ বলছেন যে ইব্রাহিম খরি আমরা বক্তব্য বেরল বক্তাদের মুশ্রেক বক্তাদের বক্তব্য কথা বলছেন কোরআন থেকে বলছেন জনগণ মূর্খ সমাজ তারা চোখ খোলার চেষ্টাও করেননি যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায় আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছে যে কোনো লোক ভালো মানুষ হোক আর একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যদি জিজ্ঞেস করেন যে এক মালিক পছন্দ করে না দশ মালিক পছন্দ করে কি বলবে একই উত্তর হাউস ড্রাইভারদের জন মালিক পেরেসানি শেষ নেই টি বয়ের দশজন মালিক পেরেসান বলছে যে আরকি জীব কালাম কলম নিস একটা আর হুকুম দশটা তাই না দুনিয়াতে তো তুমি তোমার দুটা মালিকও চান এক মালিকের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 কমন সেন্স আছে যে মৃত মরা মানুষ আমাকে কি করে দিতে পারে আমি তো দৌড়দৌড়ি ছুটাছুটি করতে পারবো কি করতে পারে ও তো খবর না যে ওর কি হবে তো মৃত ওকে কি করে ডেকে পাওয়া যেতে পারে এই কথা বুঝিয়া না ওলিয়া ওলিয়া আপনি কি বলেন ওরা মরেও মরে না ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায় আল্লাহ দত্ত শক্তিতে কাজ করে তারা খোদাই শক্তি বুঝা গেছে এগুলো হলো আমার দেশের ধর্ম যার ফলে কখন নাজাকেন আল্লাহ আকলের হিসাব নেবেন শুধু আলোষ দিলে হবে না যে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে বলছেন না হাত মানা যায় না আপনার হাত বললে তো মানা যায় আপনাকে হওয়া পছন্দকার টন্ডা হওয়াটা ত্রুটি না পূর্ণতা কেউ যদি বলার হাত নেই তো কি বলবেন আর আল্লা হাত সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টি ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবির ক্ষেত্রে ত্রুটি কি করে সেগুলি হইতে পারে সমস্ত ত্রুটি থেকে মুক্ত তাহলে আল্লাহ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 দুইভাবে ব্যবহৃত হয়েছে একটা মোতলাক আর একটা মোকাইদ একটা মোতলাক একটা মোকাইজ না মানে কোন কিছুর সাথে সম্পৃক্ত করে একটা হচ্ছে এমনিতে ব্যবহার হয়েছে কোন কিছুর সাথে সম্পৃক্ত নয় এটা সম্পৃক্ত করে যেমন এই ঈদুল আজহার সময়গুলির যে তকবীর মোকাইয়েদ আর তার আগে তকবীর করে তকবীর মোকাইদ মানে কি ফরোজ নামাজের পরের সাথে ঠিক না মোকাইয়েদ আর মুখ হচ্ছে মানে সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই ইতিহান আর মজি আতা বা যা আর এই যে শব্দগুলি এসেছে এগুলি দুই ভাবে একটা একটা মুখটা সম্পৃক্ত কোন কিছুর সম্পৃক্ত নয় এমন ভাবে এসে এই যে যারা অর্থের বিকৃতি ঘটিয়েছে তারা অর্থ করেছে তাদের খণ্ডনের জন্য বলছেন যখন কোন জায়গায় বলা হবে যে আল্লাহর রহমত এসে গেল তাহলে এই আশাটা কিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে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 মানুষের কাছে আশা ব্যবহার হয়েছে কিন্তু আল্লাহর সাথে সরাসরি কোন কিছু সম্পৃক্ত করে নাই ফাহ আল্লাহ এখন ই সুবাহ এখানে অর্থ একমাত্র আল্লাহ সুবাহ আগমনের নেবেন বলবেন না আসার কথা আর ওখানে আল্লাহর আদেশ আল্লাহর রহমত আল্লাহর আল্লাহ বলছেন হালিয়া নজরুল দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আপনার যদি অঝোকা মানে আপনার মুখমন্ডল চেহারা চেহারা মানে মুখমন্ডল ফেস তা আল্লাহ চেহারা যদি কোরআনে আসে তো এটা মানবেন না হ্যাঁ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 চেহারা নেই আপনার চেহারা আছে বলছে না চেহারা মানে সত্তা তো বিদাতিরা পালাতে গেছে এক জায়গা থেকে পালাতে গিয়ে বড় করতে পড়েছ যেখান থেকে পালাতে গেছে সেটা গর্ত ছিল সেটাই কোরআন শুননা ছিল কিন্তু তাদের ভ্রান্ত ধারণাই সেটা একটা গর্তে গুমরাহিতে পড়তে যে নানা নানা আল্লাহর চেহারা বলবো তাহলে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে এখান থেকে পালায়ন করতে গিয়ে ফেরার করতে গিয়ে ওদের ভ্রান্ত ধারণা ছিল একটা গুমরাহির গর্ত ছিল কোরআন সন্হা এটা ছিল এখান থেকে পালাতে গিয়ে একেবারে বিদাতের করতে পড়েছে এমন বিদাতের গর্ত কখনো কখনো সেটা কুপুরি পর্যন্ত পৌঁছিতে পারে সুবাহ আল্লাহ জন্য চেহারার প্রমাণ দেখেন কোরআনের দুটি আয়াত রয়েছে আলাল আল্লাহ করেছে যা কিছু রয়েছে ফানিন মানে ধ্বংসশীল ফানা মানে ধ্বংস হয়েছে ধ্বংসশীলা তবে হে নবী তোমার পতিপালকের চেহারা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 একমাত্র ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার করে বাঙালি জাতি ঘোড়ার ডিম নেই ঘোড়ার ঘোড়ার ধারণা তো এটাই বুঝতে পারছেন কেনা আমার কথা হয় বলেন যে কোরআনে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে আর না হইলে বলেন আল্লাহর চেহারার কথা কোরআনে করিমা আছে তো আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ জাত আছে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 কথা বলা হয়েছে কিন্তু যদি আল্লাহর ওজন মানে কান কেউ যদি আল্লাহর ওজন আছে কিনা আল্লাহর আনফা আছে কিনা তখন কি বলবেন এটা আমাদেরকে জানানো হয়নি বুঝা গেছে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 আমি বলতে পারব না জানি না আল্লাহ রুহ যদি বলবেন হ্যাঁ না কোনটাই বলবেন জানিনা আল্লাহ জানেনি জানেনি এই আসমা তহিদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন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 কিন্তু এগুলি মারাত্মক বিষয় যদি জনগণের হাতে পৌঁছা যায় তো ওর কারণে অনেক হয়ে যাবে সাবধান করার জন্য বলছি খুব ফর্মুলাটা সহজ মনে রাখেন যা আল্লাহ বলেছেন আছে আছে নেই নেই আল্লাহ চুপ রসুল চুপ আপনি চুপ চুপে জানিনা আমাকে জানার আল্লাহ বলেননি জানতে হবে কারণ যদি জানা জরুরি হয়তো আমার ইসলামের অংশ হয়তো আল্লা বস্যু জানাইতেন বোঝা গেছে কিনা नविसल के बी जो घाटती उद्देश्य सूतरा अर्थ करते चेहरा अर्थ करब चेहरा जूस बोले कुल के उद्देश्य नोटा के उद्देश्य कर देखा हमीराम अपना चेहरा अनेक दिन देखनी तर मान हाथमा देखे और बडी देखे, देखे शुद्ध चेहरा देखी त অলঙ্কার আমরা বলি আপনার চেহারা দেখা দেখতে পাওয়া যায় বলছি না বলছি না চেহারা বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেছে ঠিক তেমনি অব্যাকা করল হালিকা বলে আল্লাহ চেহারা আছে বলে আমাদের চেহারা আছে বলে চেহারা বলার পরে যে আপনাকে দেখি না উদ্দেশ্য করছি ঠিক তেমন আল্লাহ আছে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ যেমন পার্থক্য করেছে এই কথাগুলি নেত্রী মহামুত আলোচনা করেছেন বা সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা সৃ সৃশ পার্থক্য একজন মানুষের চেহারা একজন মানুষের চেহারা সাথে মিলে না আর মানুষের চেহারা বানরের চেহারা সাথে মিলেল তাই সবকিছুরই চেহারা আছে গরু ছাগলের চেহারা আছে মুখমন্ডল আছে কিন্তু তার মতো কেউ যদি বললে গরুর চেহারাটা কেমন গরুর চেহারা গরুর মতো হ্যাঁ মুরগির চেহারা মুরগির মতো মানুষের চেহারা কারণ মানুষের চেহারা মানুষের মতো ঠিক তেমন আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর মুখমন্ডলের মতো প্রমাণ করা এই সিফাতটি জাতি সিফাত সত্তাগত না কর্মগত সত্যাগত আল্লাহ সত্তার একটা গুণ হচ্ছে আসল অর্থে রয়েছে যেটা আল্লাহ সুবাহী তার মতো কোনো কিছু নেই যারা সেফাত কে যারা নিষ্ক্রিয় করেছে আল্লাহর গনগুলিকে অস্বীকার করেছে তার মানে তাহলে কি অর্থ হবে তোমার দিকটা বাকি থেকে যাবে যদি সবের অর্থ প্রতিদান না হয় তোমার রবের প্রতিদান বাকি থেকে যাবে কয়েকটি দিক থেকে বাতিল তিনটি দিক উল্লেখ করেছেন যে এই অর্থগুলি নেওয়া আল্লাহর চেহারা মানে কি অর্থ নেওয়া একটা হলো সত্তা আর হচ্ছে চেহারা মানে হচ্ছে কয়েক দিক থেকে বাতিল প্রথম কথা আলা ওপর এখানে চেহারাকে আফ করা হয়েছে জাতের ওপর কামাফিল হাদিসে হদিস এসছে মুখস্ত আছে তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহ আল্লাহ তারপরে ওবে এবং তার সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি আস হল এবং দিয়ে जख एव बना तो मतुफ मातुफ आलई जो आगे बर्णनावर पर वर्णना साधारण दोनों भिन्न विषय एक ही विषय है एक ही व्यक्ति है ना इदा भी ग्रामर जेमन एसारे एसारिन्न किा দিদারে এসছে মোবারক এসছে দুইজন ভিন্ন ভিন্ন এবং আর যখন আথ করা হয়েছে এবং দিয়ে বর্ণনা করা হয়েছে এটা ভিন্ন তা চাই মানে যেটা পরে বর্ণনা করা সেটা চাইতে ভিন্ন আল্লাহ আল্লাহর আর ওয়াবে হচ্ছে আল্লাহর। আল্লাহর জাত ছাড়া আল্লাহর ওয়াজ আল্লাহ জিনিস মানে আল্লাহর ওয়াজ মানে জাত নয় সত্তা নয় বরং আল্লাহর আছে এখানে চেহারাকে এজাফত করা সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে ওয়াজা রবাহকা তোমার রবহ রব্বিকা ও যা উচিত আছে তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে রবের চেহারা আরবি গ্রামের অজুন আর রব হচ্ছে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 আর চেহারা মানে হচ্ছে সত্তা আর চেহারা মানে হচ্ছে প্রতিদান এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন। খুলেন। তাহলে দেখবেন অজন মানে হচ্ছে মানে হচ্ছে মুখমন্ডল কোন জায়গায় কোন ডিকশনারি খুঁজে পাবেন অজুন মানে সত্তা অজন মানে ব্যক্তি এরকম হয় না এই অর্থ কোন ডিকশনার পাওয়া যায় চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি তাই না তারপরে ভাষ্যকার বলছেন কিসের প্রমাণ হাতের কথা নাই দুই হাতের কথা রয়েছে দুই হাতের প্রমাণ রয়েছে দেখেন কোনখান দুটি আয়াত দেখাব আপনাদেরকে দুই হাতের কথা রয়েছে মহান আল্লাহ করছেন এমন ব্যক্তিকে যাকে আমি আমার দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছি দুই হাত দিয়ে কি করেছি খালাক্ত সৃষ্টি করেছি বেয়াদা আমার দুই হাত দিয়ে যখন ইয়ার সাথে তখন নুনটা হজফ হয়ে গেছে কোন বস্তুতে বাধা দিল দুই হাত প্রমাণ হল না হলো না আল্লাহর সুরেশ দ্বিতীয় দেখেন সুরে মায় চৌষট্টি ওয়াকালাতের ইহুদো ইয়াদুল্লাহ মগলুল্লাহ ইয়াহুদিরা বলতো যে হাত হচ্ছে কি আবুদ্ধ আল্লাহর হাত বাঁধা আল্লাহ খরচ করছে তাই না আল্লাহকে তার কৃপন বলতো ফকির বলতো কত শব্দ তো সেই কালিন আল্লাহ ভাবি আবার আল্লাহকে বলতো তারা যে মগরুল্লাহ আছে তারপর দেয় না তো আল্লাহর হাত বাঁধা তার জন্য তারা অভিশপ্ত হোক বল আলমিনের হাত দুই হাত ইয়াদাহু তার দুই হাত মফসুতাত খোলা যেমন ভাবে গেল আল্লাহ দুই হাতের কথা আসলো আবার দুই হাতকে কে কখনো কখনো দুই না বলি এমনি হাত বলি বলি না বলি না আমি নিজের হাতে করেছি হয়তো দুই হাত দিয়ে করেছেন কিন্তু দুই হাত কথাটা বলি না আমরা হ্যাঁ দুই হাত লাগিয়ে কাজটা করেছেন কিন্তু আমি নিজের হাতে করেছি রাজমিস্ত্রি বলছে দুই হাত লাগেছেন এক হাত দিয়ে কাজ করেছে কিন্তু দুই শব্দটা তো ব্যবহার করে নিশ্চয় সেই সত্তা যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে রাজত্ব রয়েছে সার্বভৌমত্ব রয়েছে বেয়া দেহিল মূলক আল্লাহর হাতের প্রমাণ আল্লাহর দুই হাতের প্রমাণ পাওয়া গেল দুটি যে আয়াত উল্লেখিত হয়েছে এই দুটি আয়াত থেকে যেটা দেখানোর বিষয় হচ্ছে এই দুটো আয়াতে আল্লাহ সুবাহ হাত হাতকে সাব্যস্ত করা হয়েছে ও আন্না হাকি কাতানে আর হাকি আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকি কি হাত রূপক অর্থে নয় বরং হাকি হাকি আর মাজাজি মাজাজি বা রূপক কে বলা হয় হাকি কি অর্থে মানে আসল অর্থেই রয়েছে যেমন আল্লাহ রব্বুল্লা মহত্ব আর বড়ত্বের জন্য উপযোগী হয়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 আল্লাহ মতো কোন কিছু নেই আল্লাহ জাতের মতো কোনো কিছু নেই আল্লাহর হাতের মতো কারোর হাত নেই আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই আল্লাহর কাজের মতো কারো কাজ নেই আল্লাহর রহমতের মতো কারোর রহমত নেই আল্লাহ রাস্তির মতো কারো শাস্তি নেই সমস্ত গণের ক্ষেত্রে বলবেন এবং তাদের ধারণা মুরাদ হাতের মানে হচ্ছে আল কুদরা কুদর হাত মানে কি কুদরত আহ তাবিল করেছে মানে রূপক অর্থে নিয়েছে যে নিয়ামত হ্যাঁ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 नाईबा, केर खुने हाथ से क्षमता खाटे कुरान अर्थ সম্পর্কিত তাই না এটা হচ্ছে সত্যাগত ক্ষমতা আর নিয়ামতের হাত নয় ইউকানুদ্রা আচ্ছা এখানে খুব সুক্ষ কথা শুনবেন খুব মজার কথা শুনবেন যদি হাত মানে কুদরত হইত বা হাত মানে নিয়ামত হইত ব্যবহার হয়েছে কি ব্যবহার যে দুই কুদরত হ্যাঁ ব্যবহার হয় কখন হয় না যদি হতো তাহলে এক বচন আসতো যখন দ্বি বচন এসছে তার মানে আল্লাহ রাবুল্লা আলমেন হাত মানে আসলি হাত আছে আর দুটো হাত আছে বুঝতে পেরেছেন कारण भाषा चलेनासागे आगे दिल्ली कथा जो हाथ मान कि हाथ मानदरती हाथ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 যে আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন শেষ করলে না এমন ব্যক্তিকে যাকে আমি নিজের কুদরত নিজের ক্ষমতা সৃষ্টি করেছি কি আমাকে আমি হয়েছে ইবল কার কুদরতে তাহলে ইবলিসের সৃষ্টি আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে পারছেন খুব সুন্দর কথা কিন্তু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 তাই বলছেন যে হাত তা ইবলিস এমন কি আল্লাহ ইবল আর আদমে কোন পার্থক্য যদি কুদরতি হাত হয় তাহলে তাহলে বোঝা গেলো যে ইবলিস কে আল্লাহ নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন কিন্তু হাত দিয়ে না বাকি আদমকে নিজ হাতে মাটি নিয়ে আল্লাহ সৃষ্টি করেছে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 দুই কুদরত হয়ে যেত তাহলে মানে হাত মানে যদি নিয়ামত হইতোলা কানাল মান আল্লাহ আল্লাহ কে দুই হাতে সৃষ্টি করেছে মানে দুই নিয়ামে সৃষ্টি করেছি আবার দুই নিয়ামত কি হ্যাঁ আল্লাহ আদমকে দুই নিয়ম সৃষ্টি করেছেন সেটা আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ নিয়ামত কে গণনা করতে পারবে না দুটো নিয়ম শুধু নাই মহম্মদিয়া দুি ও হলকে উদানুরি হিল